মানবতার সমাধান আলাইকুম ওরমতুল্লাহিখক শ্রোতা পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আলোচনার মধ্যে প্রথম অধ্যায় আমরা একজন মুসলিম ব্যক্তি আল্লাহব্বুর আলমের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি একজন মুসলিম ব্যক্তি সত্যিকার অর্থে তিনি যখন সলাৎ আদায় করবেন তখন অত্যন্ত সুন্দরভাবে এহসানের সাথে আন্তরিকতার সাথে তিনি তার সলাৎ আদায় করবেন সলাৎ আদায়ের সাথে সাথে তিনি বেরিয়ে পড়বেন না বরং তিনি সলাত আদায় করার পর সলাতের পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন যেই সময়টুকু রসুল উল্লাহ সাল্ল আসলাম সলাতের পরে দিতেন ঠিক সেভাবে তিনি সলাৎ আদায়ের পরে সেই আজকারগুলো সেই তেসবিহগুলোও করবেন এবং এটাই মূলত একজন আদর্শ মুসলিম তার সলাদকে সুন্দরভাবে আদায় করার অন্যতম একটি দিক আমরা জানি যে সলাৎ আদায় করার পরপরই অনেককে আমরা দেখি যে খুব দ্রুত তিনি বেরিয়ে যান দুনিয়ার ব্যস্ততার মধ্যে এবং পার্থিব জীবনের অনেক তৎপরও তার মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলেন খুব দ্রুত আল্লাহ রব্বুল আলমিনীর সাথে তার সম্পর্ক খুব দ্রুত কেটে যায় ফলে আল্লাহর্বুল আলমিনীর সাথে তার যে সলাতের মধ্যে যে সম্পর্কটুকু হয়েছে সেটি একেবারে অল্প সময়ের মধ্যে সেটি হারিয়ে যায় এই অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়ার কারণে সলাৎ সলাতের যে মর্যাদা রয়েছে এবং একজন মুসলিম ব্যক্তির উপর সলাতের যে প্রভাব রয়েছে সেই প্রভাব ওই ব্যক্তির উপর বিস্তার করতে পারে না সেই প্রভাব সে বাস্তবায়ন করতে পারে না ফলে সলাৎ সত্যিকারভাবে ওই ইমানদার ব্যক্তিকে ওই মুসলিম ব্যক্তিকে গর্হিত নিষিদ্ধ অবাঞ্ছিত ইসলামে যেগুলো অনুমোদন দেওয়া হয়নি এমন কাজ থেকে তাকে বিরত রাখতে পারে না অত সাল্লাহ সুবাহ মধ্যে বলেছেন না সলাতা তেন হানিল ফায়শাই ওরমুন যে সলাদ তেন হানিল ফায়শাই ওরমুন খর এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে ওলা দিকুল্লাহী আকবর এবং আল্লাহ রাবুল আলমিজেকের হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় তাই সলাত যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে আদায় করে থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহ রব্বুলাল মিজিকির মাধ্যমে সত্যিকারভাবে অস্থির এবং গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে কিন্তু সেটি সম্ভব হয় না যেহেতু আমরা সলাতের জন্য এমনভাবে সময় নির্ধারণ করি যে সলাতের বাইরে আর সেখানে কোনো সময় আমরা দিতে চেষ্টা করি না ফলে সলাতের যে রোল রয়েছে যে রোল সে প্লে করার কথা ছিল যে রোল সে বাস্তবায়ন করার কথা ছিল ওই ব্যক্তির মধ্যে সেই ব্যক্তির মধ্যে সেই প্রভাব সে বিস্তার করতে পারে না সলাৎ মূলত একজন ব্যক্তির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে ওলামায় কালাম আহরুদ্ তাহকিক একথা বলেছেন প্রথম যে বিষয়টি সেটি হলো এই সলাৎ ব্যক্তির তসফিয়াতুর রয় তার আত্মাকে সত্যিকারভাবে হাজার রকম আলা এক থেকে সম্পর্ক থেকে সম্পূর্ণ মুক্ত করে তার আত্মাকে পবিত্র করে পরিচ্ছন্ন করে তার আত্মাকে স্বচ্ছ করে দেয় তার আত্মার সাথে যে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে ঝামেলা রয়েছে কারণ এই পৃথিবীতে যখন আমরা জীবন জীবনযাপন করব। তখন আমাদের হাজার রকমের সমস্যা হাজার রকমের ঝামেলা থাকবে এই সমস্ত ঝামেলা থেকে আত্মাকে ঝামেলা মুক্ত করে তার আত্মাকে পরিচ্ছন্ন করে তার আত্মাকে সুন্দর ও স্বচ্ছ করে এটি সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি যখন তার সলাতকে সুন্দরভাবে এহসানের সাথে আদায় করবে তখন তার আত্মার একটা উন্নতি সে উপলব্ধি করবে আত্মার একটা ডেভেলপমেন্ট উপলব্ধি করবে যে আত্মা তার ডেভেলপ হচ্ছে আর তার উন্নতি লাভ করছে সেটি সে উপলব্ধি করতে পারবে দ্বিতীয় হচ্ছে সলাদ আরেকটি প্রভাব একজন আদর্শ মুসলিমের জীবনে করা থাকে সেটি হল তার কালবি তার অন্তরকে বিঘুলিত করে তার অন্তরকে নরম করে তার অন্তরের উপর প্রভাব বিস্তার করে তখন সে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের প্রতি তার অনুরাগ বৃদ্ধি পায় আল্লাহ রাবুল আলমীর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পায় এবং আল্লাহরের সাথে তার সম্পর্ক নিবিড় হতে থাকে তিন নম্বর যে পয়েন্টটি সেটি হলো তাজকিয়াতফ সলাদ তাকে আত্মশুদ্ধি দিকে ধাবিত করে এবং আত্মশুদ্ধির জন্য তাকে উৎসাহিত করে সলাতের মাধ্যমে সে আত্মশুদ্ধি লাভ করতে পারে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার যখন সলাত আদায় করবে তখন সে তার সলাদকে কিভাবে উপলব্ধি করবে সেটির আসল উল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা জানি যে সলাদকে সত্যিকারভাবে যদি আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করে তখন সে বুঝবে যে তার সলাদটা আসলেই তার অন্তরের প্রশান্তি দিয়েছে তার চক্ষুকে শীতল করেছে তার অঙ্গ মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে মনে হয় যেন সে সলাতের মাধ্যমে একটি নিরাপত্তা একটি আনন্দ একটা উত্তম অবস্থার উপলব্ধি তার মধ্যে জাগ্রত হয়েছে বা উপলব্ধি করতে পেরেছে সেটাই রসুল্লাহলাম অত্যন্ত সুন্দরভাবে মোসাদ আহমেদের হাদিসের মধ্যে এবং ইমাম রাসাই তার সুনানের মধ্যে বলেছেন হাসান হাদিস রসুল্লাহাম সুন্দরভাবে বলেছেন আর সলাতের মধ্যেই আমার চক্ষু শীতলকারী নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই এটি শুধু রাসুল্লাহ সাল্লামের জন্য নির্দিষ্ট করা হয়নি বরং উম্মাদ যখনই সালাত আদায় করবে এবং রসুল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী রাসুলুল্লাহ সাল্লাসমের দেখানো নিয়ম অনুযায়ী যখন সলাৎ আদায় করবে সুন্দরভাবে যখন সলাাত আদায় করবে হাস্তানের সাথে তখন তাহার চক্ষু শীতলকারী হবে সালাদ এই জন্য শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ তার এক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার অবস্থা এই হবে যে সে উপলব্ধি করবে যে আমি কি দুরাকাত নামাজ দুরাকাত সলাত আল্লাহ রবুল আলমের সন্তুষ্টির জন্য সুন্দরভাবে আদায় করেছি যে দুরাকাত সলাাত আমার চক্ষু শীতল করতে পারে এমনটি কি আদায় করতে পেরেছি সলাতকে এভাবে সুন্দর করে আদায় করবে যাতে করে ওই সলাদটুকু তার এমন পর্যায়ে পৌঁছে যায় যে এটি তার জন্য চক্ষু শীতলকারী হতে পারে এটি তার অন্তরকে প্রশান্তি দিতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রশান্তি দিতে পারে এবং এটি তার জন্য আন্তরিক এবং আত্মিক একটি বিনোদনের বিষয় হতে পারে সেভাবে সে সলাৎকে আদায় করবে তাই সলাতের মধ্যে সত্যিকারভাবে একজন ব্যক্তি সলাতের স্বাদ এবং মজা যদি উপলব্ধি করতে চায় তাহলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি অত্যন্ত সুন্দরভাবে এহসানের সাথে সলাৎ আদায় করবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন সত্যিকারভাবে সুন্দরভাবে অত্যন্ত খুশু এবং সদু এর সাথে বিনো অবনত হয়ে এবং বিগুলিত অন্তরে আল্লাহ রাবুল আলমিনের প্রতি নিজের মনকে সম্পূর্ণরূপে একান্ত করে যদি কোনো ব্যক্তি সরাত আদায় করে থাকে তাহলে ওই ব্যক্তি সরাতের মাধ্যমে সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনের নিরাপদ আশ্রয় এসে আশ্রিত হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তাকে বিভিন্ন ধরনের বিচলতা থেকে অস্থিরতা থেকে বিষণ্নতা থেকে বিমর্ষতা থেকে হতাশা থেকে নিরাশা থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে দূরে সরিয়ে নিয়ে এবং সে আল্লাহ রাবুল আলামিনের। আল্লাপদ সংরক্ষিত করতে পারে আশ্রয় লাভ করতে পারে সেটাই আল্লাহ সুবাহন করিম্বর আয়াত থেকে আল্লাহ সুবাহ নিশ্চয়ই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে বিচলতা ও অস্থিরতা দিয়ে মানুষের স্বভাব যা সৃষ্টিগতভাবে একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষ অত্যন্ত বিচল অস্থির স্থির চিত্ত তার মধ্যে নেই অস্থিরতা তার মধ্যে সবচেয়ে বেশি প্রবল এই জন্য সৃষ্টিগতভাবে এই বিচলতা তার মধ্যে আছে সে একবারে বিচল হয়ে যায় হঠাৎ করে বিচল হয়ে যায় মনে হয় যেন সে অস্থির হয়ে গিয়েছে তার এই অস্থিরতার কারণেইসরু যে জুয়ারা যখন কোনো অনিষ্ট যখন কোনো ক্ষতি যখন কোনো বিপদ যখন কোনো বালামুসিবত যখন কোনো সমস্যা সংকট তাকে পেয়ে বসে তখন যে জু আ তখন সে একেবারে হাহুতাস করতে থাকে এই দিক সেদিক একেবারে অস্থির হয়ে যা দৌড়াদৌড়ি করতে শুরু করে নু আ আর যখন কোন ভালো কাজ তাকে পেয়ে যায় যখন কোন উত্তম কাজ তার জন্য হয় যখন কোন ভালো কাজের মুখোমুখি হয় যায় যখন কল্যাণকর কোন কাজ সে করতে পারে তখন মু আ তখন সে আর মানুষদেরকে দিতে চায় না সে সেটাকে আঁকড়ে ধরতে চায় সেটাকে নিজের জন্য নির্দিষ্ট করতে চায় অন্যকে দিতে চায় না ইল্লাল মুসল্লিন এই বিচলতা থেকে এই অস্থিরতা থেকে এই হতাশা থেকে শুধুমাত্র মুক্তি পাবে তারাই ইল্লাল মুসল্লিন মুসল্লি ব্যক্তিরা যারা তাদের নামাজের মধ্যে একেবারে নিয়মিত নামাজ আদায় করে থাকে অর্থাৎ তাদের সরাকে সত্যিকারভাবে সুন্দরভাবে আদায় করে থাকে আল্লাহ সুবাহানুতালা ইয়তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুসল্লি ব্যক্তি যারা আছে যারা সরাঁদ আদায় করে থাকে তারা এই বিচলতা থেকে নিরাপত্তা লাভ করবে এবং আল্লাহ রাবুল আলমিনের নিরাপদ আশ্রয় তারা আশ্রিত হতে পারবে যদি তারা সত্যিকারভাবে তাদের সলাদকে নিয়মিত সুন্দরভাবে এহসানের সাথে আদায় করতে পারে তাই এখানে আজকের এই পয়েন্টটি আমরা শেষ করতে চাই আমরা বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাদকে অত্যন্ত সুন্দরভাবে এহসানের সাথে আদায় করবে এহসানের সাথে আদায় করতে হলে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে তার সলাতের জন্য মূলত আমরা ষাটটি বিষয় আলোচনা করেছি সেই ষাটটি বিষয়ে তাকে অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে এবার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে পয়েন্টটি আলোচনা করবো সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সম্পদের জাকা আদায় করবে আপনারা লক্ষ্য করেছেন সুপ্রিয় দর্শক যে আমরা প্রথমে সলাতের বিষয়টি আলোচনা করেছি আল্লাহ রাবুল আলমীর সম্পর্কের সাথে এরপরে সলাতের পরেই আল্লাহ রাবুল আলমীর সাথে সম্পর্ক নিভিড় করার জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য আল্লাহর সুবাহ তালার অন্যতম গুরুত্বপূর্ণ সোলাাতের পরে যেই হকটুকু রয়েছে বা সলাতের পরে তার উপর যেই ফরিদাটুকু ফরজটুকু আল্লাহ রাবুল আলমিন তার উপর করেছেন সেই ফরজটি হচ্ছে সলাতে পরে জাকাত আমরা জানি এজন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে তিনি সম্পদের জাকাত আদায় করার ক্ষেত্রে কখনো কসুর করবেন না কখনো খামখেয়ালি করবেন না অথবা জাকাত আদায়ের ক্ষেত্রে ঘড়িমুসি করবেন না আর তাই তো মুসলমানদের হওয়ার কথা যেহেতু আল্লাহ রব্বুল আলমী মূলত এই জাকাতের বিষয়টি জাকাতের বিধানটি আল্লাহ সুবাহন তালা একেবারে কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহী সুরাত একশো তিন নম্বর আয়তের মধ্যে বলেন হজমিনা মুহিমিমা ওয়াসল আলাইহিম ইম ও আলিম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিরতির বিরতির পরে আবার ফিরে আসছি আমাদের সাথে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পরব সারা দুনিয়ার মানুষকে করন আল্লাহ আল্লাহাল পড়তে বললেন समाज लोक बुझाते हेदायत दिए थे आज क्यों तुम्हारे मध्य चिंता ग देखे अनुष्ठान छायत सम्प्रचार सकाल साढ़े दस टायबीजी बर्णित रसुल्लामत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 জানুন কত কার্যকরী ভাবে বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে দর্শক ফিরে এলাম বিরতির পরে আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ সুবাহটি বলেছেন একশো তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল্লাম নিঃস্বাদ করেন হুসবিন আমলহিম সদাকাতন হেরেসুল আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করুন তোতা হিরু এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন অথচ কি হিম বিহা এবং এই জাকাতের মাধ্যমে তাদেরকে তাদের আত্মশুদ্ধি করবেন তাদের সম্পদকে পবিত্র করবেন ও সাল্লি আলাইহিম এবং তাদের উপর আপনি সলাত আদায় করুন তাদের জন্য রহমতের দোয়া করুন ইন্না সলাকা সেকানুল্লাহম কেননা আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি স্বরূপ অল্লাহসামিউ আলিম আল্লাহ হবুর আলমিন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী প্রজ্ঞাময় এই আয়তের মাধ্যমে আল্লাহ সুবাহানু তারা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহাবুল আলমিন তার রসুলকে নির্দেশ দিচ্ছেন যে আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করুন তাদের উপর যে জাকাত ফরজ করে দেওয়া হয়েছে সেই জাকাত আদায় করার দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে আমরা এই আয়তের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহরাবুল আলমিন আমাদের সম্পদের মধ্যে জাকাত ফরজ করেছেন শুধু জাকাত ফরজ করেছেন সেটাই আল্লাহরাবুল আলম বলে দেননি বরং জাকাত ফরজ করার সাথে আল্লাহ সুবাহানু তারা দুইটি গুরুত্বপূর্ণ মাক্সেদ অবজেক্টিভ জাকাতের উল্লেখ করে দিয়েছেন আমরা জানি ইসলাম ইশোরিয়ার যে বিধানগুলো রয়েছে আমাদের উপর যে বিধানগুলো দিয়েছেন সেটি ফরজ হোক সুন্নত হোক অথবা নফল হোক যে বিধান হোক না কেন যে বিধানগুলোকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য দিয়েছেন প্রত্যেকটি বিধানের পিছনে আল্লাহ সুবাহানুতালার পক্ষ থেকে একটি টার্গেট রয়েছে একটি অবজেক্টিভ রয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো অবজেকটিভ রয়েছে এই জাকাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এ আয়তের মধ্যেই আল্লাহ সুবাহানুব তালা দুটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভের কথা আল্লাহ সুহ্না উল্লেখ করে দিয়েছেন প্রথম যে অবজেক্টিভের কথা আল্লাহ আবুল্লামি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন মূলত জাকাত যখন আদায় করা হয় থাকে তখন জাকাত আদায়কারী ব্যক্তিকে পবিত্র করা হয় জাকাতের মাধ্যমে জাকাত আদায়কারী ব্যক্তির অন্তর পবিত্র হয়ে থাকে যেহেতু অন্তরের সাথে তার সম্পর্ক রয়েছে সম্পদের সম্পদের যেই মোহ রয়েছে সম্পদের প্রতি মানুষের স্বাভাবিক যেই সৃষ্টিগতভাবে বা স্বভাবজাতভাবে সম্পদের প্রতি মানুষের যে মোহ রয়েছে যে মোহ দিয়ে আল্লাহ সুমাহতালা মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই মোহ এর ক্ষেত্রে মানে যে অপরিচ্ছন্নতা এসে যায় এবং মোহ বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে ওই ব্যক্তির মধ্যে ব্যক্তির অন্তরের মধ্যে যে অপরিচ্ছন্নতা এসে যায় সম্পদের প্রতি তার একটা লালসা এসে যায় এবং সম্পদকে সে বেশি অগ্রাধিকার দেওয়া শুরু করে এই অগ্রাধিকার থেকে এই দাগন থেকে এই অপরিচ্ছন্নতা থেকে একজন ইমানদার ব্যক্তিকে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে তার জাকাত তাকে পবিত্র করে এবং এটাই বলা হয়েছে এর মাধ্যমে সে পবিত্র হয় শুধু সেই পবিত্র তা নয় তারপরে বলেছেন ও কিম বিহা এবং এই জাকাতের মাধ্যমে তাদের সম্পদকে আপনি পবিত্র করবেন তাই জাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করা হয় থাকে যেহেতু সম্পদের মধ্যে জাকাত হচ্ছে মূলত আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে বরজকৃত একটি হক আর একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটাই আদায় করবে যদি কোনো ব্যক্তি সেটা আদায় না করে তাহলে সে অন্যের হকটুকু তার সম্পদের মধ্যে জোরপূর্বক গ্রহণ করে নিল আর আরেকজন ব্যক্তির হক যদি তার সম্পদের মধ্যে থেকে যায় তার মাধ্যমে তার সম্পদ পবিত্র হয় না বরং তার সম্পদ হারাম এবং হালালের মাধ্যমে সংমিশ্রিত হয়ে যায় সুপ্রিয় বায়ু বোনেরা আপনার সম্পদের মধ্যে আড়াই পার্সেন্ট সম্পদ রয়েছে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আট দল লোকের জন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিতে বলেছেন তাদের জন্য আর এর মধ্যে সাতানব্বই পয়েন্ট ফাইভ রয়েছে আপনার নিজের জন্য এখন আপনি যদি ওই আন্তর লোকের যে হক আপনার সম্পদের মধ্যে রয়েছে সেই হকটুকু যদি আপনি আদায় না করেন সেই হকটুকু যদি আপনি না দেন তাহলে আপনার সম্পদের মধ্যে তাদের হক থেকে গেল আর তাদের হক থেকে যাওয়ার অর্থ হচ্ছে আপনার সম্পদ যেটি আপনার জন্য হালাল ছিল সেটি ওই অন্যের হকের মাধ্যমে হারাম এর সাথে বিস্তৃত হয়ে হালাল এবং হারাম মিশ্রিত হয়ে গিয়েছে এবং এই সম্পদটুকু আপনার অপবিত্র হয়ে যাচ্ছে তাই আপনি জাকাত আদায় করার মাধ্যমে আপনার সম্পদ আপনি জাকাত বের করার মাধ্যমে আপনি আপনার সম্পদকে পবিত্র করতে পারেন পবিত্র করার সুযোগ রয়েছে এই জন্য আল্লাহ হবুর আলমিন দুটি অবজেক্টই আলোচনা করে দিয়েছেন আতের মধ্যে জাকাত গ্রহণ করার নির্দেশ দেওয়ার মাধ্যমে দুটি অবজেক্টই আলোচনা করেছেন দুটি উদ্দেশ্যই তুলে ধরেছেন যে প্রথম মাকসেদ হচ্ছে এই জাকাতের মাধ্যমে আল্লাহ হবুর আলমিন তাদেরকেই পবিত্র করবে দ্বিতীয় মাকসেদ হচ্ছে জাকাতের মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা সম্পদকে পবিত্র করবেন এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন আল্লাহ সুবাহানু তালা কোরআনে করিমের সুর আলমা আরেজের চব্বিশ এবং পঁচিশ নম্বর রাতের মধ্যে কোরআনে করিমের সুর আলমা আরেজের চব্বিশ এবং পঁচিশ নম্বর রাতের মধ্যে আল্লাহ সুবাহ করেন আর ওই সমস্ত ব্যক্তিরা যারা যাদের সম্পদের মধ্যে রয়েছে হকুম মালুম, সুনির্দিষ্ট হক এই হককে আল্লাহ রবুল আলমিন এই জাকাতকে হক হিসেবে এখানে উল্লেখ করেছেন এটি শুধু দান নয় পদান্নতা নয় এটি হক অধিকার হিসেবে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন সুতরাং ধনিক শ্রেণী যারা সম্পদশালী হয়েছেন যাদেরকে আল্লাহ রাবুল সম্পদ দিয়ে সমৃদ্ধ করেছেন সম্মানিত করেছেন তাদের জানতে হবে আপনার সম্পদের মধ্যে হক মালুম সুনির্দিষ্ট হক সুবিদিত হক জানা একটি হক আল্লাহ রাবুল রেখে দিয়েছেন কাদের জন্য বলে দিচ্ছেন লিসে ইলওয়াল মাহুম ভিক্ষুকের জন্য এবং বঞ্চিত মানুষের জন্য অভাবী ব্যক্তি এবং বঞ্চিত মানুষের জন্য একটি সুনির্দিষ্ট হক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সম্পদের মধ্যে রেখে দিয়েছে আর সেই হককে আল্লাহ রসা বলেছেন সেটি হচ্ছে মূলত জাক্ষাত তাই আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে আমার সম্পদের মধ্যে শুধু ভোগাধিকার আমার রয়েছে শুধু হক আমারই রয়েছে এমনটি চিন্তা করার সুযোগ নেই বরং প্রত্যেকটি ব্যক্তির সম্পদের মধ্যে যদি সম্পদ নেশা পরিমাণ হয়ে তাকে তাহলে তার সম্পদের মধ্যে হকুম মাহলুম লিস্সাই ইলিউল মাহরুম একটি নির্দিষ্ট হক রয়ে গিয়েছে অভাবী এবং বঞ্চিত মানুষদের জন্য সেটা তাকে বুঝতে হবে এটাকেই ঠিক একই বক্তব্যকে আল্লাহ সুবাহ সুরাজের উনিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবারও সেটাকে রিপিট করেছেন সুর আজাতের উনিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এভাবে বলেছেন মাহরুম তাদের সম্পদের মধ্যে রয়েছে হক হক লিস্ ইল মাহরুম অভাবি বিক্ষুক ওয়াল মাহরুম এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য অভাবী এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য তাদের সম্পদের মধ্যে হক রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যে অধিকার রয়েছে সেটাই আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন কোরআনে করিমের সুরা আলম মিনুনের চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলম বলেছেন সেখানে আল্লাহ সুবাহন তালাহ শুরুতে বলেছেন কাজে আফলা হেলম মিনুন সত্যিকারভাবে ইমানদার ব্যক্তিরাই সফল হয়েছে ইমানদার ব্যক্তিদের সফলতার কথা আল্লাহ রাবুল আলমিনী আয়তের মধ্যে নিশ্চয়তা দিয়ে বলছেন নিশ্চিতভাবে বলছেন কেন যেহেতু ইমানদার ব্যক্তিদের যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাবুল আলমিনী আয়তগুলোর মধ্যে উল্লেখ করেছেন এগারোটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এই আয়াতগুলোর মধ্যে এক নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন একজন ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি যদি ওই বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারে এবং সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সত্যিকারভাবেই সফল হবেন এতে আর কোনো সন্দেহ আমি নিশ্চয়তা দিয়ে বলছেন এবং আপনারা জানেন পাস্ট ফোন ব্যবহার করা হয়েছে অর্থাৎ অতীতকালের টেন্স ব্যবহার করা হয়েছে মানে সফলতার বিষয়টি ভবিষ্যতে সামনেই হবে এখন তো সফলতা নয় সফলতা সামনে রয়েছে কিন্তু তারপরে আল্লাহ আব্বুল আলমিন এআতের মধ্যেই সফলতাকে বলছেন যে কদ এফলা হেলমুক মেনুন যে সফলতা হয়ে গিয়েছে কেন সফলতা হয়ে গিয়েছে নিশ্চিত কথা বলেছেন যেহেতু তাদের সফলতার বিষয়টি তাদের এই বৈশিষ্ট্যের মধ্যে নিশ্চয়তা রয়েছে আল্লাহ আব্বুল আলমিন এই জন্য নিশ্চিতভাবে বলেছেন যে কজ এফলা হেলমুক মেনুন যে ই সফল হয়েছে এবং সফলতা লাভ করেছে তাদের চতুর্থ নম্বর বা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল ওয়াল্লিন আহুম লিজ্য তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা জাকাত সম্পন্ন করে থাকে জাকাত আদায় করে থাকে জাকাত তাদের যে হক রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের সম্পদের উপর যে হকটুকু রয়েছে তারা সেই হকটুকুকে যথাযথভাবে আদায় করে থাকে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়াল্লিন আহুম লিজ ইফরুল যারা তাদের জাকাত যথাযথভাবে আদায় করে থাকে এই কোরআনিকিমিরা আয়াতগুলোর মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট এবং প্রতীয়মান হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি জাকাতকে সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে তার সম্পদের মধ্যে একটি হক হিসেবে বুঝে সে এই জাকাতকে যথাযথভাবে আদায় করবে এবং আদায় করার জন্যই মূলতোল্লাহ সুবাহানু তালা তাকে নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশ পালন করার ক্ষেত্রে মুসলিম ব্যক্তি নিম্ন যে কিছু বিষয় রয়েছে সেগুলোকে তার দৃষ্টির মধ্যে রাখবে আসুন আমরা সেই পয়েন্টগুলো একটু আলোচনা করে নেই এক নম্বর যেই পয়েন্টটি সেটি হলো এই জাকাতকে তার সম্পদে হুকির মিশকিনি নির্ধারিত হক মনে করবে এটা আমরা বলেছি জাকাতকে এমনটি ধারণা করার সুযোগ নেই যে একজন ধনী ব্যক্তি এটি মনে করবে যে এই জাকাতের মাধ্যমে আমি একজন দরিদ্র ব্যক্তির উপর বদান্যতা দেখাচ্ছি একজন দরিদ্র ব্যক্তির উপর আমি কর্তৃত্ব করার চেষ্টা করব অথবা তার উপর আমি অনুগ্রহ করলাম যে তাকে আমি আমার জাকাত থেকে দান করলাম এটি মূলত অনুগ্রহ নয় এটি বদান্যতা নয় বরং এটি একেবারেই একজন আদর্শ মুসলিম ব্যক্তির উপলব্ধির মধ্যে থাকতে হবে এটা হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য তার সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত হক যে হক হকদারের কাছে আদায় করে দিতে হবে তাই কোনো ব্যক্তি যদি এই হকটুকু আদায় না করে থাকে তাহলে সে সত্যিকারভাবে সম্পদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনে আনুগত্য করল না একজন মুসলিম ব্যক্তি যদি এই হকটুকু আল্লাহ রবুল আলমিন তার সম্পদের মধ্যে ফরজ করেছে তার জন্য এই হকটুকু যদি আদায় না করে থাকে তাহলে সম্পদের ক্ষেত্রে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমীরে যে আনুগত্য করার কথা ছিল সেই আনুগত্যটুকু একজন আদর্শ মুসলিম ব্যক্তি করল না তাই প্রথম এই আদর্শ মুসলিম ব্যক্তিকে এটি উপলব্ধি করতে হবে যে এটি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত হক এখানে আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ নির্ধারিত হক বলতে তাকে এটাও বুঝে নিতে হবে যে এখানে শুধু লামসাম কিছু কিছু পারসেন্টিজ আদায় করলাম তাহলেই এর মাধ্যমে জাকাত আদায় হবে না বরং এর মাধ্যমে আমি আমার সম্পদের ক্ষেত্রে আল্লাহ রবুল আহমিন আনুগুত্যকে পালন না করে আনুগত্যের অনুসরণ না করে আল্লাহ রবুল আহমিন আনুগত্যের বাইরে চলে গেলাম বরং লঙ্ঘন করলাম ও বাধ্য হলাম কারণ এটাকে আল্লাহ রাবুল আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন হাকুমা আলু বলে দিয়েছেন তাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই হকটুকু নির্ধারিত একজন আদর্শ মুসলিম ব্যক্তি নির্ধারিত হক ওই নির্ধারিত হকটুকুই আদায় করবে আল্লাহ রাবুল আলমিন যে আড়াই আমাদের উপর ফরজ করেছেন ঠিক সেই আড়াই পার্সেন্ট আমাদেরকে আদায় করতে হবে সেখানে দুই পার্সেন্ট আদায় করলে হবে না সেখানে দেড় পার্সেন্ট আদায় করলে হবে না সেখানে এক আদায় করলে হবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা লক্ষ্য করে থাকি আমাদের সমাজের মধ্যে যাদের উপরে জাকাত আল্লাহবুল আলম ফরজ করেছেন তাদের অনেককে এটি আমরা লক্ষ্য করি তারা জাকাতের নাম দিয়ে একটা লামসাম একটা হিসাব কষে সম্পদের একটা কিছু জাকাত দিয়ে দেন এবং তাদের অনেকের ধারণা হচ্ছে যে এতটুকু আদায় করলেই আল্লাহ সুবাহ মতালা সন্তুষ্ট হয়ে যাবেন এবং এর মাধ্যমেই আমরা আল্লাহরবুল আলম সন্তুষ্টি লাভ করে যাব আসলে ব্যাপারটি এমন নয় বরং আদর্শ মুসলিম ব্যক্তি জানবে যে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছে নির্ধারিত অংশ তাই ওই সম্পদ থেকে যেই সম্পদের উপর জাকাত ফরজ হয়েছে ঠিক সেই সম্পদ থেকে ওই নির্ধারিত অংশটুকু তাকে অবশ্যই আদায় করতে হবে এখানে কোন অবস্থায় কম বা বেশি করার অবকাশ বা সুযোগ ওই ব্যক্তির জন্য নেই যেহেতু আমার উপর ফরজ করা হয়েছে নির্ধারিত অংশ তাই নির্ধারিত অংশই আদায় করতে হবে এবং এই নির্ধারিত অংশ এটি আদায়ের ক্ষেত্রে অধিকার যাদের রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিদায় আজকে আলোচনা করার সুযোগ নেই ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এ বিষয়টি আবারও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন এ প্রত্যাশায় ওয়াফরদাওয়ায়া আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি ওবরাকু আমি আপনারা দেখছেন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 डायल कोरून डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सा पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बांगल है